بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمانة وقصدتي والسلام عليكم ورحمة الله وبركاته छोट शिल्क आलोचना छोटे आलोचन आज के विषय पढ़ब নাম বা নাম হলো আরবিতে আপিল পরিভাষায় ওর নাম বা ওর নাম হলো আত্মাত অন্য এক শব্দে বলা হয় আত্মীয়রাহ বলবেন কি কোন ভাই এই নামটা কোনোদিন শুনেছিলেন বা এর অর্থ কেউ জানেন আত্মাত আত্মে আরাহ एक, 44 शोन छोट शिल्प आंतरिक इबादते छोटे आज के चतुर्थ उदाहरण এই চতুর্থ আরবি শব্দটি বা পরিভাষাটির নাম হচ্ছে বিশ্বাস ইনশাআল্লা এখন কথাটি একটু পরিষ্কার হল যাকে আকিদার পরিভাষায় তাত আত্মীয়রা বলা হয় সেটাকে আমরা বাংলা পরিভাষায় অশুভ লক্ষণে বিশ্বাস বা অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করা বলতে পারি এ বিষয়ে আজকে আমাদের পড়াশোনা আমরা সংক্ষিপ্ত আকারে ছোট ছোট করে খুবই সহজভাবে আর বক্তৃতার আকারে নয় আর বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ততাই অলক্ষী কুলক্ষণ কি জিনিস অশুভ ও মঙ্গলে বিশ্বাস করা কি জিনিস শরীয়তের পরিভাষায় যাকে আত্মতাই গর বা আত্মীয়রা বলা হচ্ছে সেটার ব্যাখ্যা হচ্ছে এই যে আও কিছু দেখে পর, দেখা বা শোনার পর কোনো কিছু দেখা পর কিংবা কোন কিছু শোনার পর তাতে অমঙ্গল বা অশুভ মনে করা বা বিশ্বাস করা কেউ কোন কিছু দেখল বা কোনো কিছু শুনল বা আরো কোন একটি কারণ তার মনে হলো হল সে সেটাকে অশুভ মনে করে নিল অমঙ্গলের মনে করে নিল এটাকেই বলা হচ্ছে অশুভ অলক্ষিতে বিশ্বাস করা আরো একটু আমরা ব্যাখ্যা করে বলব যে কোন এক ব্যক্তি ধরেন কোন কিছু করার সংকল্প করেছে ইচ্ছা করেছে কোন এক ব্যক্তি কোন সংছে একটা কোন শুনতে পেল কিংবা কোন কিছু ডাক শুনতে পেল আরো কিছু পেল অতপর তাকে সেটা পছন্দ লাগলো না পছন্দ না লাগার কারণে সে তার সেই সংকল্পটি ছেড়ে দিল যেটা সে করতে ইচ্ছুক ছিল করতে চাচ্ছিল সেটা থেকে বিরত হয়ে গেল করল না কোনো কিছু শোনার কারণে কোনো কিছু দেখার কারণে বা এই ধরনের আরো কিছু হওয়ার কারণে সে একটা কোন কাজ করার ইচ্ছা করেছিল সংকল্প করেছিল সেই কাজটাই আর করল না আমরা উদাহরণ দেব একটু পরে এই জন্য ব্যাখ্যাটা এতটুকুই মনে রাখলে হবে কিংবা এর তার কোন কিছু করার ইচ্ছা ছিল না সংকল্প ছিল না কিন্তু হঠাৎ এমন একটা শব্দ শুনতে পেল এমন একটা জিনিস দেখতে পেল এমন একটা বিষয় জানতে পারল যে সাথে সাথে তখন ওই কারণে ওই জিনিসটি দেখা ও শোনার কারণে যে কাজটি করার ইচ্ছুক ছিল না তার অন্তরে সংকল্প ছিল না সেই জিনিসটা দেখা ও শোনার কারণে সে করতে লাগল করতে উদ্বুদ্ধ হয়ে গেল এটাকেই বলা হচ্ছে অলক্ষী কুলক্ষণে বিশ্বাস ভাইরা যারা নতুন আপনারা আমার ক্লাসে আছেন তাদেরকে বলছি ক্লাসের যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে তখন আপনারা প্রশ্ন করবেন যা যেটা প্রশ্ন মাথায় আসছে সে প্রশ্নটা মনে করে রাখেন লিখে রাখেন হয়তো আমরা পড়াশোনার মাঝে তার উত্তর পেয়ে যাব সেজন্য এখন প্রশ্ন লিখবেন না এবং করবেন না লিখে রাখেন মনে রাখেন যখন এই ক্লাস শেষ হয়ে যাবে আপনাদের সময় দেওয়া হবে আপনারা তখন প্রশ্ন করবে। তাহলে এতক্ষণে আমরা যেটা বুঝলাম বা যেটা জানলাম সেটা হল এই যে অলক্ষ্মী ও কুলক্ষণে বিশ্বাস করা অশুভ অমঙ্গল মনে করা এটাকে শরীয়তের পরিভাষায় আত্মাতাইয়ের বাদতে আরা বলা হয় এর ব্যাখ্যা হলো এই যে মানুষ কোন কিছু করার ইচ্ছা করে সংকল্প করে অতপর সে একটা এমন কথা শুনতে পায় বা এমন একটা দৃশ্য দেখতে পায় বা আরো কিছু একটা দেখতে পায় যে কারণে তখন আর সে নিজের সেই কাজটা যেটা সে করার ইচ্ছা করেছিল ছেড়ে দেয় আর করে না কিংবা কোন কাজ করার সংকল্প তো করেনি ইচ্ছাও করেনি কিন্তু হঠাৎ করে এমন কিছু শুনতে পেল বা এমন কিছু দেখতে পেল যার কারণে সে সেই কাজটি করতে উদ্বুদ্ধ হয়ে গেল অথচ তার অন্তরে সেটা করার ইচ্ছা ছিল না উদাহরণস্বরূপ একজন ব্যক্তি সফর করার জন্য সকালে দরজা থেকে বের হওয়া মাত্রই তার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেল দেখার পর সাথে সাথে সফর সে বানচাল করে দিল বলল যে সামনে একটা অ্যাক্সিডেন্ট কে জানে আমারও কি হবে না হবে रास्ता दिए एक विड़ाल सामने दिए चले गलिए वि चले जाने से मैं निजे सफर অশুভ বা অলক্ষীতে বিশ্বাস করে ধরে নেন এরকম আরও হতে পারে যেমন কোন মানুষ একটা শব্দ শুনতে পেল বাড়ি থেকে কোনো কাজ করার জন্য বের হয়েছে ধরে নেন যে যাচ্ছে সে কারো আত্মীয় বাড়ি যেতে যাচ্ছে বা আরো কিছু একটা করার সংকল্প করেছে ওদের উদ্বোধন করবে বা আর কিছু করবে এরকম সময় উদ্বোধন করতে যাচ্ছে কোন জিনিস উদ্বোধন করবে এমন সময় একটা ধ্বংস কথা শুনতে পাই মনটা খারাপ হবে কাজটা করতে যাচ্ছে করার আগেই ধিংস আর ধ্বংসাত্মক বিষয় এগুলা শুনে যাচ্ছে কে জানি আজকে আর উদ্বোধন করব এটাকে বলা হচ্ছে অশুভ বিশ্বাস করা অশুভ মনে করা রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে সে কুৎসিত মানুষ দেখতে পাওয়ার কারণে সে ভাবছে যে কে জানি আমার কাজকর্মগুলো খারাপ হবে না বাড়ির ছাদে বা পাশে দেখতে পেল যে পেঁচা আউল সে পেঁচায় ডাক দিচ্ছে তখন ভাবলো মনটা আর খারাপ হয়ে গেল পেঁচার ডাক জানি কি হয় না হয় দেখতে পেলো फर दिल एरक अशुभ लक्ष्मी जेमनगर देखे तेम अशुभ लक्ष्मी कि दिन और संख्या केन्द्र कर देखा जाए मानूष बोले चतृ मासह ठीक है चौत्र मासे विवाह दिनधार्ज करा जाए चौत्र मासे बाश का चौत्र मासन मैं अशुभ मनक्षा संख्या के जीरो मन शून्य के गुरु छागल क्या जा दाम पांच हजार टाइम पांच हजार एक ना चार हजार नश नियान्नबा चार हजारे पांच हजारे जा सामने शून्य पड़े एरक संख्या मन एरक संख्या मन अनेक जैगार लाख नम्बर और ये लाख नम्बर तरह ओ नम्बर ट्रति और विश्वास तो जेमन कोरोन कर যেমন কোন কারণে উদ্বুদ্ধ হওয়া অথচ এটার কারণ নেই সেটাও অশুভ অলক্ষিতে বিশ্বাস মনে করা হবে তাহলে এতক্ষণে কি আমরা এটা বুঝতে পারলাম যে আত্মীয়রা বা ততাই অশুভ অলক্ষিতে বিশ্বাস অমঙ্গলে বিশ্বাস কি জিনিস বুঝা গেছে আসাদ রনি মাহমুদুল হাসান অশুভ অলক্ষী কি জিনিস এটা বুঝা গেল উত্তর আসছে না দেখছি আসাদ উত্তর দিচ্ছে না মাহমুদুল ও দিচ্ছে না কেন মাহমুদুল বলছে এখন জি এতক্ষণ পর ব্যাপার এটাকে বলা হচ্ছে অশুভ অলক্ষিতে বিশ্বাস যেখানে মানুষ কোন কিছু দেখে কোন কিছু শুনে কোন আওয়াজ শুনে কোনো আরো অন্য কিছু শুনে সে তার অন্তরে একটা ভয় ভীতি বা একটা কি ধারণা ঢুকে যাচ্ছে অথচ সেই কাজ করছে না ছেড়ে দিচ্ছে কিংবা কোন কাজ করে নিচ্ছে অথচ ওর অন্তরে করার ইচ্ছা ছিল না কোন একটা কথা শুনে কোনো একটা জিনিস দেখে এটাকে বলা হচ্ছে অসুখ অশুভ অলক্ষিতে বিশ্বাস করা शुभ अलक्ष विश्वास मन छोटी एरक मन करलो तो शीक हो गई गत क्लस मे रखते हेरा गत क्लैश কোন ভাল কিছু কল্যাণ করা বা অকল্যাণ করার বিষয়ে যে সব মানুষ উপায় ও উপকরণ গ্রহণ করে থাকে সেগুলো সেই উপায় ও উপকরণ ওগুলোই হতে হবে যেটা শরিয়াতে উপায় উপকরণ বলেছে কিংবা অভিজ্ঞতার কাছে এটা প্রমাণিত তাহলেই সেটাকে উপায় ও উপকরণ মনে করতে হবে এখানে মানুষ কোথাও কিছু করতে যাচ্ছিল সফরে যাচ্ছিল বা করার সংকল্প করেছিল হঠাৎ একটা বিড়ালকে দেখে কুকুরকে দেখে পেচার ডাক শুনে এক্সিডেন্ট দেখে যখন সে অমঙ্গল কাজটা করে না তখন কি কি বিশ্বাস করে না এই বিশ্বাস করে না যে এই জিনিসটা তার অমঙ্গলের কারণ অথচ এটা কি অমঙ্গলের কারণ এটা ইসলাম বলেছে শরিয়া কি এটা বলেছে যে যদি কোন মানুষ রাস্তায় বের হয় পেচার ডাক শুনে কিংবা এক্সিডেন্ট দেখে তাহলে তার সফরটা অমঙ্গল হবে বা অমঙ্গল হওয়ার এটা একটা আলামত এই জিনিসটা দেখা এটা কি ইসলাম বলেছে যখন বলেনি তা সত্ত্বেও মানুষ এখানে একটা বিশ্বাস করছে তাহলে সে এরকম একটা বিষয়কে মঙ্গল ও অমঙ্গল যেটা তালা করবেন সেখানে সে একটা এরকম বিড়ালকে বিড়ালের হেঁটে যাওয়াকে আর পাখির ডাককে অমুক সে আল্লাহ আল্লাহতালা যেখানে মঙ্গলকারী সেখানে সে শরীয় করাই দিল যে এরাই মঙ্গল করতে পারে না অমঙ্গল করতে পারে বা এটা অমঙ্গল বা মঙ্গল হওয়ার কারণ অথচ এই জিনিসটাকে সরিয়া মঙ্গল বা অমঙ্গলের শুভ বা অশুভের কোনো কারণ করেননি আর যেটা শুভ অশুভের কারণ করেননি সরিয়াতে সেটা করা সেটাকে কারণ মনে করা যাবে না এটাই হচ্ছে এই বিষয়ের শীর্ষের কারণ অথবা এখানে আরো একটি জিনিস বুঝা যাচ্ছে যে মানুষ এরকম কিছু হওয়াকে বা এরকম পরিস্থিতিকে বা এরকম বিষয়টাকে বিষয়টার উপর সে একটা ভরসা করছে ও জানতে অথচ সেখানে কোনো স্পষ্ট কারণ নেই রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে অ্যাক্সিডেন্টটা দেখার ফলে আপনারও সফরে অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম কারণ যে একটা অন্তরে চলে আসলো এবং এর কারণে সে সফরটা ছেড়ে দিল বলেন তো এর কারণে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এর কোনো কারণ দেখা যাচ্ছে এটা একটা ঘটনা ঘটেছে আপনি রাস্তা দিয়ে যাবেন এর কারণে আপনার উপর মুসিবত আসবে অ্যাক্সিডেন্ট হবে এটা কে বলল এটা আমি কিভাবে মানুষ বিশ্বাস করে নিল বা এই অ্যাক্সিডেন্টটা কিভাবে প্রভাবিত হবে অন্য এক অ্যাক্সিডেন্টের এই অ্যাক্সিডেন্ট আরও একটা করাতে পারে এর কোনো কি লিঙ্ক আছে যোগসূত্র আছে এ বিষয়টা কোনো ক্ষমতা আছে না মানুষ এটা এমনি এমনি একটা একটা অলক্ষী কারণ মনে করে নিচ্ছে তো এমনি এমনি যেটাকে সরিয়ে অশুভ এবং অলক্ষণের কারণ বলেননি সাবাব করেননি সেরকম কিছুকে ও কারণ মনে করে নেওয়া এটা আছে ছোট শীত একটি বিষয় আছে শরীয়তে যেটা জায়েজ করেছে জায়েজ করা হয়েছে সেটা ওই অশুভ সংঘ্ঞাতে আমরা যেটা বুঝলাম তার সাথে সম্পর্ক আছে ওটা কিভাবে যেটা শরীয়তে জায়েজ আছে সেটা নাম হল ফাল ফাল মানে শুভ লক্ষণ বলতে পারেন এই ফাল শুভ লক্ষণটা কি জিনিস ফাল বা শুভ লক্ষণটা হচ্ছে যে একজন মানুষ মুসলিম মানুষ সে কোন একটা কাজ করার সংকল্প অলরেডি নিয়ে নিয়েছে ধরে নেন যে সে এখন তার পাশা থেকে কোন শহরে যাবে সফর করবে এটা তার সিদ্ধান্ত সে যাবে কোন কিছু দেখুক আর না দেখুক কিছু হোক বা না হোক সে তার সফরকে বাঞ্চাল করবে না যাবে সে পুখা আজম মানে পুখত এরাদা করে নিয়েছে সংকল্প করে নিয়েছে আর তাকে কোনো জিনিস বাড়িতে আর ফিরাই দিবে না ফির মতো কোন তার কোন মনোভাব নেই এরকম সময় যখন সে পুরা সংকল্প করে নিয়েছে কোন এক কাজ করার বা যাওয়ার বা আর কিছুর ইতিমধ্যে সে যেটা সংকল্প করেছে ওই একটা কোন কথা বা দৃশ্য দেখতে পেল দেখার কারণে তার অন্তরে একটা খুশি আসল যেমন একটা উদাহরণ দিন উদাহরণটা আলারসুসালামের সিরাত থেকে তিনি যখন হদাই বিয়ার সন্ধি সময় সলফল হদাই বিয়া বা হদাই সন্ধির যে স্থানে তিনি ছিলেন তখন মুশ্রেকে মুশ্রিকদের অনেকেই একাধারে এক একটি প্রতিনিধি হিসেবে লোক আসতে থাকে কয়েকবার প্রতিনিধি আসে অতঃপর এই সকল লোকদের মধ্যে এক প্রতিনিধি আসছে মুশ্রিকদের তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন তাদের মধ্যে বললেন সাহাল নাম হচ্ছে অর্থ হল আসান সহজ তো যখন সাহাবা ইকরামদের মধ্যে কে উত্তর দিলেন যে এখন যে আসছে মুর্শিদদের মধ্য থেকে প্রতিনিধি হয়ে তার নাম হল সাহাল তো আল্লাহ রসুল কথাটা সাথে সাথে বলছেন इशाला आल्ला सहाल मान आसार फाल शुभ लक्षण करमिन मानुषयी एम कथा दृश्य शब्द सुनते पाये क्या समर्थन कर खुशी है তো কে বলা হচ্ছে শুভ লক্ষণ বা ফাল এরকম যদি হয় তাহলে সেই মানুষের এরকম শুভ মনে করাটা বা উৎফুল্ল হওয়াটা ইসলামে জায়গ করেছে এটাকে কি বলা আছে ফাল তাহলে এটা এবং অশুভের মধ্যে পার্থক্য কি অশুভ অশুভ লক্ষণ বা অলক্ষিক কুলক্ষণটা হলো এই যে কোন দৃশ্য কোন কিছু দেখা ও শোনার কারণে সে একটা কাজে সংকল্প নিয়েছে ওই সংকল্পটা বাঞ্চন করে দিলেন সংকল্প নেই এরকম একটা দৃশ্য দেখার কারণে সংকল্প করছে কিন্তু যেটা আল্লাহ রসুল পছন্দ করছেন সেটা অলরেডি সংকল্প করা হয়ে গেছে অতঃপর সে একটা এমন কিছু দেখছে বা শুনছে যেটা শোনার কারণে তার মনে আনন্দবোধ আনন্দ পাচ্ছে তখন সে আল্লাহ তালার কাছে দোয়া করছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এরকম একটা সুন্দর আমার কাজের সাথে মিল একটা কথা একটা দৃশ্য আমি দেখতে পেলাম তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে এই কাজটা করতে সাহায্য করবেন সহযোগিতা করবেন সহজ করে দিবেন। তাহলে ওটা আর এটার মধ্যে হচ্ছে এই পার্থক্য ধরে নেন একজন মানুষ সকালে উঠে সে ধরে নেন বাজারে যাবে বাজারে যাবে কোন জিনিস বিক্রি করবে जिन बिक्री करना धान चाल किच सर सैकेले हम गाड़ी हम लरी हम से बोझा कर स्टार्ट दिवस ए रामने दिए देखा लोक कथा लाभ लाभ लाभ मान फायदा लाभ बेनी शब्द एक जो व्यवसायी तक तरह अंतरे একটা খুশি আঁকলো যাক ইনশা আল্লাহ আমার এই ব্যবসা বাণিজ্যে আজকে বেনিফিট হবে লাভ হবে এবং সে আল্লাহর কাছে দোয়া করছে আর খুশি হচ্ছে এই কারণে নয় যে তার ওই শব্দটা শোনার কারণে এখন তার বেনিফিট হবে এই বিশ্বাস না বরং শব্দটা শুনেছে ওর ইচ্ছার সাথে মিল হয়ে গেছে তাই মনে আনন্দ পাচ্ছে আর আল্লাহ তাল্লার কাছে সে দোয়া করছে এবং আল্লাহ তালার কাছে সে একটা ভালো যান হসনে যান সু ধারণা রাখছে তাহলে ফাল যে জিনিসটা সেটা মূলত কোনো কিছু করা থেকে বিরত করে না আর কোনো কিছু করতে যাচ্ছে সেটাকেও ছেড়ে দেয় না আর না ওই ভালো শব্দটা শোনার কারণে সে সেই কাজটা করছে এরকম না বরং অলরেডি সে সেই কাজটা করতে ইচ্ছুক সংকল্পিত সংকল্প করেছে সে অলরেডি তাকে এমন একটা দেখতে পাচ্ছে যেটা দেখে তার খুশি হচ্ছে এবং সে তখন আল্লাহ আল্লাহ সাহায্য চাওয়া আল্লাহ তালার কাছে হুসনে বা সুধারণা রাখা বা আল্লাহ তালার কাছে দোয়া করার একটা উপকরণ কিন্তু যেটা অলক্ষী কুলক্ষণ সেটা হচ্ছে আল্লাহ তালার সম্পর্কে কুধারণা রাখা যে বিড়াল গেল ওই জন্য ওর আর সফর সফরে তার দুর্ঘটনা ঘটবে আর যাচ্ছে না তাহলে বিড়ালের কারণে সে আল্লাহ তালার যেটা তকদের যেটা ভাগ্য যেটা একটা মবিন মানুষের সাহায্য করেন আল্লাহ সেটাকে সে কু মনে করে নিল অলক্ষ্মী মনে করে নিল তাহলে এটাই হচ্ছে পার্থক্য অলক্ষ্মী কুলক্ষণে এবং ফাল বা শুভ লক্ষণে অলক্ষী কুলক্ষণে মানুষ আল্লাহ তালার সম্পর্কে কুধারণা রাখে ভাগ্যের সম্পর্কে কুধারণা রাখে সাহায্য চায় না এবং সেই কাজটা সেই দৃশ্যটাই সে মন্দের কারণ মনে করে কিংবা ভালোর কারণ মনে করে অথচ ফাল বা শুভ একজন মানুষ সেই শুভ লক্ষণটার কারণে আল্লাহ তালার সাথে কাছে সুধারণা রাখে তার কাছে সাহায্য চায় এবং তার কাছে দোয়া করে এবং একটা ভালো ভালো ইচ্ছা করে এটা হলো পার্থক্য অলক্ষ কুলক্ষণ এবং ফালের মধ্যে এখন আমরা জানব যে বা কুলক্ষণ যেটা আমরা শুনলাম এবং যার উদাহরণ আমরা জানলাম এ সম্পর্কে আল্লাহ সাল্লাম কি বলেন শুনেন ইব ইবনে মাসুদ রাতি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহাল্লাম আত্মীয় সিরকুন আল্লাহ সাল্লাম বলেন কুলক্ষণ হচ্ছে শিল্পীটি ইমাম আহমদ তিন হাজার ছয়শী নম্বর করেছেন ইবন আলী শাহবা আবু দাও তিন হাজার নশ দশ তিরমিজি এক হাজার ছয়শ ইবন আহ্বান ছয় খন্ড এবং আঠারো পৃষ্ঠা সোমাদ সহিমিজি সহি হাক এম বলেছেন এবং ইমাম জাহাবিও এবং ইরাকিও এটাকে বলেছে। তাহলে এই অশুভ ও অলক্ষ্মীকে বিশ্বাস করা হচ্ছে শিল্প এটা আল্লাহ রসুল্লাম বললেন এই অশুভ অশুভ ও অলক্ষ্মী কুলক্ষণটা অনেক সময় বড় শিল্প হয়ে যায় বড় শিল্প কখন হয় যদি আমি প্রশ্ন করি আজকে আপনাদের ভাইদের মধ্যে কে উত্তর দিতে পারবেন অশুভ ও অলক্ষিতে অলক্ষ্মীতে বিশ্বাস করাটা ছোট শিল্প কিন্তু কোন এক পর্যায়ে বড় শিল্প হয়ে যায় আমি যতগুলা ছোট শির্ক আপনাদের পড়াচ্ছি প্রত্যেক ছোট শির্কের দুটা দিক আছে কোন কোন যতগুলো ছোট শিল্পের উদাহরণ সবগুলোই কখনো কখনো বড় শিল্ক হয়ে যায় কখন সেটা বড় শির্ক হয় আমি এর আগের আলোচনা করেছি এবং আজকেও আমি এই প্রশ্ন আপনাদের পড়ছি অলক্ষীয় কুলক্ষণ তখন বড় শির্ক হয়ে যাবে যখন ধরনের উদাহরণ স্বরূপ एक जन मानुष रास्ता दिए जा सामने दिए चले गई क्षति करते स्वयं जिन दृश्यटाई क्षति एक्सिडेंट करा क्षतर कारण तोट शीर् এই কারণে যে আল্লাহ তালা ইসলাম যেটাকে কারণ করেননি মন্দ করা বা ভালো করার সেটাকে সে কারণ মনে করে নিয়েছে এবং ভালো মন্দ এমন একটা জিনিসকে কারণ করেছে যেটা ইসলাম করেনি আর আল্লাহ যেটা ভালো মন্দের মালিক তার সাথে ও এটাতে অংশী করে দিয়েছে একটা বিড়ালকে একটা পুকুরকে ডাককে একটা আওয়াজ কে একটা কাককে একটা পেঁচার আওয়াজকে আর কিছু নেই जीवन साउंड अपनाराउंड होते हैं इनशाल है जा, जी अनेक भाई असदी क्लियर शुरू अलक्षिकण आलोचना दलिल द्वित दलिल सुन যে এই যে তেয়ার বা এই অলক্ষী কুলক্ষণ যে হারাম এবং এটা যে শীত আর শুভ যে বৈধ তার দলিল আর একটি শুনেন এই হাদিসটিকে আল্লাহ তাল না করেন কালা লোকের আত্মীর তেয়ার ইন্দার রসুলিল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুস্লামের কাছে এই অশুভ লক্ষণের বিষয়ে অলক্ষ্মী বিষয়টি বর্ণনা করা হয় তখন তিনি বলেন আহসান ওহাল ফাল অশুভ লক্ষীর মধ্যে উত্তম হচ্ছে লক্ষণ। ওয়ালা মুসলিমান আর কোন মুসলিমকে এই এইরকম কোন কিছু কোন কাজ করা থেকে বিরত না রাখে মানে অশুভ মনে করে যেন সে ফিরে না আসে সেই কাজকর্ম থেকে বা সেই সংকল্প থেকে ফাইদারা আহাদ যদি সে এরকম কিছু করার সময় সংকল্প নেওয়ার পরে যদি মন্দ কিছু দেখে তাহলে সে যেন বলে আল্লাহ বিকা। দেখেন ইসলাম কোন জিনিস ছেড়ে দেয়নি এখানেও সমাধান দিয়েছেন যদি কোনো মানুষকে কোনো জিনিস খারাপ লাগেই কোন এক সংকল্প কোন কিছু করার সময় তাহলে সে যেন এইটা এই কল্যাণ দূর করতে পারে না মন্দ দূর করতে পারে না তুমি ছাড়া কেউই নেই কোন শক্তি নেই কোন সামর্থ্য তুমি ব্যতীত এখানে এই থেকে আবু দাউদ খেতাব উদ্দীপ তিন হাজার নশ উনিশ নম্বর ইবনু আবি সাহেব চারশো তেতাল্লিশে বর্ণনা করা হয়েছে ইবনুসী দুইশ ২৯৩ নম্বর এবং বাইহা দাওয়াত উদ্দাওয়াশ নম্বর সানাত সহি তাহলে আল্লাহ জীবনী আল ফ আল আল হাসান কোন রোগ স্বয়ং সংক্রমিত হয় না অশুভ বলতে কোন কিছু নেই আমাকে শুভ লক্ষণ ভালো লাগে আল্লাহ রসুল তিনি বললেন কোন সৎ বাক্য সুন্দর বাক্য যেটা তোমাদের মধ্যে কেউ শুনে মানে কোন কিছু সংকল্প করার পর যখন সে কাজটা শুরু করবে ইতিমধ্যে সে একটা ভালো শব্দ শুনতে পেল পাওয়ার পর মনটাতে খুশি আসলো অতঃপর সে আল্লাহ তালার কাছে দোয়া করল এবং মনে মনে সে সাহায্য চাইল আর খুশি হলো যে হ্যাঁ ইনশা আল্লাহ এখন আমি যে কাজে যাচ্ছি সেই কাজ বা যে কাজ করতে যাচ্ছি সে কাজে আল্লাহ আমাকে সহযোগিতা করবে এই আদেশটিকে বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন সহি বুখারি পাঁচ হাজার সাতশো চুয়ান্ন মুসলিম দুই নম্বর তো যাই হোক আমরা যে বিষয়টি জানতে পারলাম বা ইসলামে অশুভ ও অলক্ষী বলতে কোনো কিছু নেই এখানে একটি কথা আরো বলে দি আমি প্রথমে বলার প্রয়োজন ছিল সেটি হলো আমরা যখন বলছি যে শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় আত্মাত বা তেয়ার এই নামটা কেন এই তেয়ারা হয়েছে বা হয়েছে। আসলে তা এর মানে হচ্ছে পাখি তা এর মানে কি এর বা তা এরা তলিফ হামজারা তা এর মানে হচ্ছে পাখি আসলে আরব জাহেলি যুগে আরবের লোকেরা এই পাখি উড়িয়ে অশুভ বা অলক্ষী বিশ্বাস করত পাখি উড়াতো কোনো কাজ করার সময় কোনো বড় কিছু করার সময় পাখিটা যদি ডান দিকে যেত তাহলে ওইটা শুভ লক্ষণ মনে করতো বাম দিকে যেত তাহলে অশুভ লক্ষণ মনে করত। তো পাখি উড়িয়ে অশুভ ও অশুভতে বিশ্বাস অলক্ষ্মী কুলক্ষণে বিশ্বাসের প্রথা জাহেলি যুগে ছিল এই কারণে মানে যে কোন বিষয়ের অশুভ অলক্ষী যে কোন পদ্ধতিতে নেওয়া হোক না কেন যেহেতু তারা পাখির মাধ্যমে করে থাকতো সেই কারণে তার নামটাও আত্মাতাইয়ের বা আত্মেয়ারা পড়ে গেছে জি মানে হাদিসের পরিভাষায় বা শরীয় পরিভাষা যেখানে তেয়ারা বা আত্মাতাইয়ের এসেছে তার কারণ হল এটাই যে আরবের লোকেরা সেই যুগে এই পাখি উড়ার মাধ্যমে অশুভ ও বিষয়টাকে বেশি কর্তব্য প্রাধান্য দিত সেই কারণে ওর নামটা এটা হয়ে গেছে যদিও মানুষ এখন পাখি উড়িয়ে অশুভ ও লক্ষ্মীর নিক যে কোনো পদ্ধতিতে এই অশুভ লক্ষ্মী অশুভ বিশ্বাস ও মনে করা এরকম মানুষ করে থাকে সেটাকে আত্মতাই ওর ভাতে আর বলা যেতে পারে তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনার সারাংশ এরকম করতে পারি যে আর তা আরা যেটা সারি পরিভাষা আর বাংলা হচ্ছে আবিধানিক হচ্ছে অশুভ অলক্ষীতে বিশ্বাস অশুভ অলক্ষী বলে ইসলামে কিছু নেই অশুভ অলক্ষীর পারিভাষে করতে হচ্ছে যে কোন মানুষ কোন কিছু দেখার মাধ্যমে বা কোন কিছু শোনার মাধ্যমে সে শোনার কারণে যে কিছু দেখার কারণে বা কোন কিছু শোনার কারণে সে কোন কাজ করতে ইচ্ছা করেছিল সংকল্প করেছিল দেখা এবং কোন কিছু শোনার কারণে সেটা ছেড়ে দিল কিংবা ইচ্ছা ছিল না কোনো কিছু দেখল বা শুনল আর ওই দেখা ও শোনাটার কারণেই সে সেই কাজটা করতে উদ্বুদ্ধ হয়ে গেল এরকম জিনিসকে শরীয়র পরিভাষায় অশুভ ও লক্ষ্মী বলা হয় এখানে যে জিনিসটা জায়েজ ইসলামে সেটা হল এক ব্যক্তি অলরেডি সংকল্প করে রেখেছে বা কাজ করতে শুরু করেছে সে কোনো কারণে ফিরবে না অরন্তরে কিছু নেই ফেরার কিন্তু সে সময় সে একটা তার কাজ তার ইচ্ছা তার সেই সংকল্প অনুযায়ী একটা ভালো কথা শুনতে পেল যেটা তার মনে খুশি জাগালো এবং সে আনন্দ পেল ওই শব্দটা শুনে আল্লাহ আল্লাহতালার কাছে সে সাহায্য চাইল এবং সে মনে করল যে আল্লা রাবুল আলমিন আমাকে সাহায্য করবেন এরকম একটা শুভ শব্দের কারণে তার অন্তরে এরকম একটা খুশি আসলো তাহলে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ফাল বা শুভ লক্ষণ আর এটা আল্লাহ জায়েজ করেছেন এই অশুভ এবং অলক্ষ্মী বিশ্বাসের অনেকগুলো উপমা উদাহরণ আছে যেরকম মানুষ সফরের সময় বের হয় হওয়ার সময় যদি কোন টেচার ডাক শুনে তো ফিরে আসে বিড়াল সামনে দিয়ে চলে যায় তো ফিরে আসে অ্যাক্সিডেন্ট দেখে তো ফিরে আসে কিংবা এর সকল দেখার বিষয়ে হলো কোন জিনিস শুনেও মানুষের এরকম হতে পারে বাইরে বের হলো দেখা গেলো যে ইংলিশ ম্যান বাইরে বের হয়েছে বছর দিন মাস তারিখ সংখ্যা এ সকল কিছুতে এরকম অশুভ ও লক্ষণে বিশ্বাস করে থাকে এখানে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের অনেক জায়গায় বিবাহের সময় মহারানা যখন ধার্য হয় তখন তারা শূন্য শব্দ লাস্টে শূন্য অক্ষর পড়বে সংখ্যা পড়বে এরকম নির্ধারণ করে না বলে এক লাখ এক টাকা এটা কারণ হল এরা শূন্যকে কে অশুভ মনে করে ব্যবসা বাণিজ্য করে সেখানে দেখা যায় যে তারা ওই যে বললাম পাঁচ হাজার বিক্রি করবে না বলে পাঁচ হাজার এক টাকা না হলে চার টাকা এগুলো এগুলো আমরা অশুভ লক্ষীতে আমাদের দেশের মানুষের প্রচুর বিশ্বাস আছে অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হোক চলাফেরার কারণে হোক আরো কিছুতে হোক আমাদেরকে এগুলো জিনিস থেকে সতর্ক থাকতে হবে এগুলো হচ্ছে কিছু এর উদাহরণ মাত্র কিছু নম্বরকে লাকি মনে করা কিছু নম্বরকে লাকি মনে না করা হ্যাঁ এগুলো হচ্ছে অশুভ অলক্ষীর বিশ্বাসের মধ্যে অশুভ অলক্ষীর বিশ্বাসটা হচ্ছে ছোটশী মানুষ যেন এরকম কোন কারণে নিজের কাজ কাজকর্ম ইচ্ছা সংকল্প সকল কিছু যেন না ছাড়ে বরং সে যেন অবশ্যই করে করার সময় যদি সে একটা সুন্দর শব্দ শুনতে পায় তাহলে এটাকে ফাল বলা হয় এরকম করাটা তার জন্য খুশিদায়ক হলে সেটা হতে পারে ইসলামে তাকে বৈধ করা হয়েছে এখানে ছোট কারণ হল সে এমন একটা কারণকে এমন একটা দৃশ্যকে এমন একটা জিনিসকে তার মনদের কারণ মনে করছে বা ভালোর কারণ মনে করছে যেটা ইসলামে কারণ বা শরীয়তে কারণ করা হয়নি বরং সেই কারণটাই তার ভালো মন্দ প্রভাব ফেলতে পারে এরকম একটা বিশ্বাস করছে অথচ ভালো মন্দ এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের হাতেই আর সে এরকম ভালো মন্দকারী একটা আওয়াজ একটা শব্দকে একটা দৃশ্যকে মনে করে আল্লাহ সাথে শরীর করিয়ে দিচ্ছে এটা হচ্ছে শরীর খারাপ কারণ ফাল যেটা ভালো শুভ লক্ষণ আর যেটা অশুভ লক্ষণ দুটোর মধ্যে পার্থক্য হল যে অশুভ লক্ষণে মানুষ কোনো কিছু দেখে বা শুনে সেই সংকল্পটাই ছেড়ে দেয় কিংবা সংকল্প ছিল না সে সংকল্প করতে শুরু করে আর ভালো শুভ লক্ষণে হল এই যে সে অলরেডি সংকল্প করে নিয়েছে এবং ওই সময় তাকে একটা সুন্দর কথা বা দৃশ্য বা শব্দ বা আর কিছু সে দেখতে পেল বলে তার তাকে খুশি লাগছে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছে এবং তাকে ভালো লাগছে তাহলে এরকম হওয়াটা তার জন্য সঠিক আসলে অশুভ কুলক্ষিটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার সম্পর্কে কুধারণা এবং তকদিরের সম্পর্কে কুধারণা এবং এমন জিনিসকে ভালো মন্দের কারণ মনে করা যেটা সরিয়ে কারণ মনে করা হয়নি আর ফাল হচ্ছে আল্লাহ তালার সম্পর্কে সুধারণা এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার একটা উপায় একটা সময় এবং এর মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহতালার সাহায্য চেয়ে থাকে আর সে ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল্লাম বলেছেন আপনার বিশ্বাস করা করে। আর অশুভ লক্ষ বিশ্বাস যেন দুরুত্ব না থাকে কোন কারণে মানুষ যদি খারাপ কিছু দেখতেই পায় শুনতেই পায় তাহলে যেন বলে ইল্লা আন্ত আমি আজকের আলোচনা এখানে শেষ করব আল আমাদের প্রত্যেক ভাইকে সহিদা গ্রহণ করার এবং বুঝার তৌফিক দান করেন এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন পাক্কা এবং প্রকৃত মহাশাহ তরফ বাদী হওয়ার তৌফিক দান করেন ওমা